মানবতার সমাধান যে দেশে যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন তার জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত সামগ্রিক বিষয়াবলি তথা তার সেই রাতকে আমাদের এই আয়োজনের মাধ্যমে জানতে চাই যাতে করে আমরা তারই সুসংবাদে ধন্য হতে চাই যাতে করে আমরা আমরা আমাদেরকে রব্বুল আলমিনের দিকে আহ্বানকারী হিসেবে দায়ী হিসেবে আমাদের জীবনে পেতে চাই মোহাম্মদুল সাল্লীকে শুধু তাই না কুল কুলকায়নাতের জন্য যিনি রাহমত তিনি আমাদের হাবিব মোহাম্মদ সাল্ল আলীউসাল্লাম রাহমতুল্লিলাম তাকে জানতে চাই অনুসরণ করতে চাই রসুলের জীবন আমরা জানব তবে যেন রাখা উচিত তার জীবন জানার আগে অতি প্রাসঙ্গিক একটি বিষয় তিনি হলেন এমন এক শ্রদ্ধা যদি জানতে চাই তাহলে কোথায় রব্বুল আলমী আদেশ করেছেন তাহলে নাম্বার সোরা নাম হল আল্লাহাব এর ছাপ্পান্ন নাম্বার আয়াতিমাতে অবল আসুফান নিজের সাত করছে নিশ্চয় এবং তার ফেরেস তারা নবী সালাদ করেন তার নবীর উপরে মানু এমন একটি কাজ করতে পারে যে কাজ ফেরেস তারা ও করেন তার নাম মুহাম্মদ সাল্লি সালেমের উপরে সালাত একটু চিন্তা করে দেখুন যে কাজ করেন আমরাও সেই কাজ করবো তার নাম মোহাম্মদ সালে সালাতের দাবি গোসালের উপরে সালাত আর সালাম করা সম্পর্কিত বিষয় আদেশ করেছেন স্বয়ং বন্ধুগণ সুতরাং এই যে সালাত আর সালাম এই প্রসঙ্গগুলো। আমরা আজকে আমাদের আলোচনায় একটু যথাসম্ভব বিশ্লেষণ করে নিতে চাই বন্ধু সালাদি আরবি সালাদ যখন রব্বুল আলমিন করেন তখন এর অর্থ হয় যে ফেরেস্তাদের কাছে মহম্মদ সাল্লা গুণ কীর্তন মহম্মদ সাল্ল আলী ওমের উপরে তার সন্তুষ্টির বর্ণনা এবং পক্ষ থেকে সালাপ যখন ফেরস্তাদের পক্ষ থেকে হয় তখন ফেরস্তাদের পক্ষ থেকে হলে অর্থ হল সাল আলী ওসলামের পক্ষে দোয়া এবং মোহাম্মদ সাল্লাহামের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা ফেরেস্তারা মোহাম্মদ সালামের জন্য দোয়া করেন আর তার পক্ষে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ আর যখন আমরা মানব আর দানব আমাদের পক্ষ থেকে হবে তখন এর অর্থ হয় আর অর্থাৎ মোহাম্মদ সাল্লি ওসাল্লামের জন্য দোয়া ক্ষমা প্রার্থনা আর সম্মান প্রদর্শন আমরা প্রশ্ন করতে পারি বন্ধু আমরা সালাদ করবো কারণ আল্লাহ করেছেন তারা সুতরাং আমরা করতে চাই মোহাম্মদ সাল আলী গোসালামের পরে সালাদ করার সর্বশ্রেষ্ঠ শব্দাবলি হলো দরুদ ইব্রাহিম যা আমরা প্রত্যেকে নামাজের মধ্যে পড়ি নামাজে আত্মিয়া তু পড়ার শেষে আমরা পুরী যে দুরুদ শরীফ তা হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ আর তা হলো এইব্রাহিম কমা বারক আলাম وعلى آل إبراهيم إنك حميد مجيد شدرن بندو صلاة وعلى سلام رسول صلى الله عليه وسلم شكّة دينني رسول صلى الله عليه وسلم تكه پرماني تنو يمن كنو شبدا بلاجابينا يمن كنو باككو يمن كنو شبدا بولي دي سلاة سلام كولي حابينا دورباق جنوك شدتو اي, اي خطر اعمراني ببراانتی جو دي جوڑية برجي اما در ماجي দুরুদ নামে সালাত নামে অনেক কিছু প্রচারিত রয়েছে খুব সাথে আল্লাহ করে বলতে চাই বন্ধু সালাত এমন এক সালাত এবং সালাম এমন এক মর্যাদার ইবাদত রব আলিন করেন ফেরস্তারাও করেন আমরা যারা আমাদের আমাদেরকে করতে হবে এটা ইবাদত কিন্তু অবশ্যই রসুল সাসাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে হতে হবে তাই আল্লাহর অস্তে বলি সালাত এবং সালাম করতে গিয়ে যে শব্দে আপনি করতে চান একটু আল্লাহর হস্তে মিলিয়ে নিন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ওই ভাষায় করেছেন কিনা ওই শব্দে করেছেন কিনা একটু মিলিয়ে নিন আল্লাহর আসতে যদি মোহাম্মদ সাল্লা করে যাওয়া শিখিয়ে যাওয়া শব্দাবলীর সাথে না মিলে আল্লাহর রস্তে বাদ দিয়ে দিন আল্লাহর আস্তে বাদ দিন কারণ আমাদের সমাজে দুরুদে লাকি দুরুদে হাজারি নামে কত দূর প্রচলিত কিন্তু বন্ধু এর একটা অশিক্ষা দেন সাথে ইবাদত হিসেবে করবো কিন্তু অবশ্যই এমন শব্দে যা করেছেন শিখিয়েছেন স্বয়ং মুহাম্মাদুন রসোল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এমন শব্দে বন্ধুক এবার যদি আমরা জানতে চাই যে মোহাম্মদ সাল্লা উপরে দুরুদ করবো এতে কি কেবল তারই উপরে হয় না আমরাও এর সাথে জড়িত বন্ধু তাহলে শুনুন দরুদের যে শব্দ অন্তত দুরুদে ইব্রাহিম এতে বলা হয় আল্লাহ সাল্লাহ আলা আলী মোহাম্মদ ও আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ তুমি সালাত করো মোহাম্মদের উপরে এবং তার আলের উপরে আলের উপরে বংশধরদের উপরে তাহলে আবার শুনুন বংশধর কারা স্বাভাবিক আমরা সবাই বুঝি বংশধর মানে হলো গায়ের রক্ত থেকে জন্ম নেয়া ঔরস থেকে জন্ম নেয়া রক্ত ধারাবাহিক প্রবাহিত রয়েছে এমন বংশধর যারা তারা কিন্তু বন্ধু হ্যাঁ এটা তো রয়েছে বটে কিন্তু আল বলা হয় কেবল রক্তের ধারায় অংশীদার যারা তারা নয় বরং আল হল যারা বিশ্বাসের ধারায় অংশীদার বন্ধুগণ দুরুদ এই প্রসঙ্গে আমরা আরো কথা বলবেন উইটনেস ডাক দেখুন বৃহস্পতিবার ইবনু মাসুদ রাজি বলেন ान द्वारा पैसला शिक्षा कर सही बुखार ही प्रथम खंड एल्म हाथ संख्या तिहत्तर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 হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাক মহম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजे इतिबृत्ति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা বিরতির আগে পরস্পরের কাছে বিনয়ের সাথে আবেদন করছিলাম দুরুদ পড়তে গিয়ে সালাত এবং সালাম করতে গিয়ে ইবাদত হিসেবে রসুল সাম যেভাবে শিখিয়েছেন ওই শব্দে ওই ভাষায় হতে হবে যদি অভ্যাসগত কারণে অনেক দিন থেকে এমন কোন শব্দে এমন কোনো ভাষায় এমন কোন নামে কোনো দুরুদ পড়েন যা বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত নয় আল্লাহর আস্তে তা বাদ দিবেন আল্লাহর আস্তে বন্ধু बरम रसुलरण्लाब्राहिमी बला तुम सला मुहम्मद আলের উপরে আলের উপরে বংশধরদের উপরে তাহলে আবার শুনুন বংশদর কারা স্বাভাবিকভাবে আমরা সবাই বুঝি বংশদর মানে হলো গায়ের রক্ত থেকে জন্ম নেয়া ঔরস থেকে জন্ম নেয়া রক্ত ধারাবাহিক প্রবাহিত রয়েছে এমন বংশদর যারা তারা কিন্তু বন্ধু হ্যাঁ এটা তো রয়েছে বটেই কিন্তু আল বলা হয় কেবল রক্তের ধারায় অংশীদার যারা তারা নয় বরং আল হলো যারা বিশ্বাসের ধারায় অংশীদার কলিজা দিয়ে অংশীদার হৃদয় দিয়ে অংশীদার রক্তের আত্মীয় নয় আত্মার আত্মীয় যারা আর তা যদি না হতো তাহলে শুনুন মহামস আসলের উপরে আমরা বলি হে আবলাহ তুমি তার উপরে সালাত করো তার বংশদরদের দর্দের উপরে মহামস আসলাম বংশদরদের উপরে বললে যদি সব বংশ বলতে রক্তের ধারাবাহিকতাই বোঝানুজ তাহলে আবুলাহের উপরে দুরুদ হয় আবুলাহের আপন চাচা আবুলাহাব আহাব কিন্তু রব্বুল আলমিন আয়াত নাজিল করে বলেছেন এবং তার স্ত্রী তাদের ব্যাপারে কথা বলে সুরা করেছেন আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হোক তার উপরে তো দুরুদ বা সাল পাঠ হয় না তাহলে কার উপরে তাইলে সকল আত্মা আত্মীয় যারা সুসমকে আত্মা দিয়ে যারা ভালবাসে কলিজা দিয়ে যারা ভালোবাসে কলিজা এবং আত্মা দিয়ে যারা রোজ হাসমের অংশীদার তাদের প্রতি আর এটাতে আমরা যারা ইমানদার তারা সবাই আলহামদুলিল্লাহ তাহলে শুধু আরেকটি দলিল কেবল রক্ত থেকে জন্ম নেয়া ঔরশ থেকে জন্ম নেয়া রক্তের অংশীদার হলি আল হয় না এরা দলিল আমাদের জন্য সেই দিনু আলিহালাম এবং তার সন্তানের ব্যাপার বলতে গিয়ে সেই দনানু আলি হিসালাম তার সন্তানের জন্য রবুল আলমিনের করেছিলেন। কারণ রবীন্দিন পুত্র তো আমার ঔরস থেকে জন্ম নেয় রক্তের সে আমার পরিবার তোমার ওয়াদা সত্যি আর তুমি অতি সূক্ষ বিচারক রব্বুল আলমিন বললেন ইন্নাহুল আহলিক সে তোমার ঔরস থেকে জন্ম হতে পারে কিন্তু হৃদয় আর বিশ্বাস দিয়ে আত্মা দিয়ে তোমার বংশধর নয় তোমার নয় তার কাজ ভালো না আমল ভালো না চরিত্র ভালো না অভ্যাস ভালো না ভালো না সুতরাং বন্ধু যাদের বিশ্বাস যাদের চরিত্র যাদের ইবাদত রসুলের অনুসরণে কলিজা দিয়ে আত্মা দিয়ে রসুলকে আত্মীয় যারা হিসেবে গ্রহণ করে তাদের উপরেই দুরুদ আর আমরা সবাই তাদ অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তৌফিকদিন আমি বর্তমানে এবার যদি আমরা জানতে চাই রসুল সালামের উপরে কখন কোন সময়ে সালাত এবং সালাম করতে হয় তাহলে শুনুন প্রথমেই বলতে হয় নামাজ বা সালাত শেষ বৈঠকে নামাজের বৈঠকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের উপরে দুরুদ পা পাঠ করা হয় বন্ধুগণ তারপর যখন মুওয়াজিন আজান দেয় সাহেবানরা আজান দেওয়া শেষ করলে আজানের উত্তর দিয়ে দিয়ে করার আগে শরীপারিমসিমের বিশুদ্ধ বর্ণার সাত করেছেন মুয়াজ্জিন এর আজান শুনে যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলেন তা তাই বলে কেবল হাইয়া আল্লাহ সালাহ আলাল ফালা মুয়াজ সাহেব যখন বলেন তখন বলবে তারপর সাহেব আজান শেষ করার পরে একবার দুরুশরীফ পড়বে দুরু শরীফ পরে তারপরে যখন পড়বে যখন পড়বে দুয়া হিসাবে আজানের প্রত্যেকটা শব্দ উচ্চারণে মুয়াজিনের সাথে সাথে উচ্চারণ করে আমল করতে গিয়ে পূর্ণাঙ্গ বিষয় আমল করা উচিত আমরা অনেকেই আজান শেষে ডাইরেক্ট কেবল দোয়া পড়তে থাকি বন্ধু না পূর্ণাঙ্গ বিষয় অনুসরণ করার চেষ্টা করা উচিত আজান শেষ হলো কথা সুরে সুরে বললাম তারপরে একবার আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দেব রব আলী কাছে কোন কিছু চাইতে গিয়ে দোয়া করতে গিয়ে দোয়াটা হলো আইবাদা দোয়া আইবাদা দোয়াটা নিজেই ইবাদত আর দোয়া ইবাদত করতে গিয়ে এর শুরু এবং শেষে আগে এবং পিছিয়ে দুরু শরীফ আমাদের প্রিয়ত হাবিব সালাত আমিন তারপর মোহাম্মদের প্রতি ইমান আনতে হবে আর তাকে পরম আত্মীয় হিসাবে আত্মার আত্মীয় হিসাবে আবিষ্কার করতে হবে আর এই প্রসঙ্গে স্বয়ং মোহাম্মদ সাল্লাম কি। শুনিয়ে দিয়ে বলেছেন তিনি বলেছেন তিনি আদিষ্ট হয়েছেন কার পক্ষ থেকে আর পক্ষ থেকে রব্বুল আলমী তাকে আদেশ করেছেন এই যে তিনি মানুষের সাথে প্রয়োজনে সম্মুখ সমরে লিপ্ত হবে আদেশ করছেন এবং রবীন্দনের নির্দেশে বলছেন যে আমি আদিষ্ট হয়েছি প্রয়োজনে সম্মুখ সমরে সম্মুখ যুদ্ধে লিপ্ত হতে যতক্ষণ না তোমরা সবাই সাক্ষী দাও আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইল্হ নাই আল্লাহ ছাড়া কোনো আইন আর বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুল নাই এবং ইমান ইমা শুধু তাই না অভিমা ইতুবিহি এবং আমি যা কিছু তোমাদের জন্য রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ে এসেছি তার উপর অর্থাৎ মোহাম্মদ সাল আলীসলাম রব্বুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবং রবুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি আমাদেরকে বলছেন প্রয়োজনে সম্মুখ সমরে যতক্ষণ না দেবো তিনি ছাড়া আর কোনো ইল্হ নাই মাহুদ নাই আইনদাতা নাই নাই আর যতক্ষণ ইমান না আনবো মোহাম্মদের উপরে এবং তার নিয়ে এসেছেন তার উপরে তার আলাতের উপরে হৃদয়ের ই বিশ্বাস মুখের এই উচ্চারণ এবং কাজে পরিণতকরণের মাধ্যমে যে আল্লাহ ছাড়া কোন আইন আর বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোন রব্বুল আলমিন ছাড়া ইলাহ নাই। এবং মোহাম্মদ সোল্লাহ আলী গোসালাম রসুল এবং তিনি যা নিয়ে এসেছেন তার উপর হয়েছে যখন তোমরা ইমান শাহাদ এই বাস্তবতা আল্লাচার করে ইহা নাই আর মোহাম্মদ সাল আলী আল্লাহ রসুল এবং তার উপর হয়েছে এবং সম্পদ কারণে আল্লাহকে সাক্ষী দেওয়ার কারণে রসুল সামকে আত্মার পরমাত্মীয় আবিষ্কারের কারণে আর হা চূড়ান্ত বিচার আল্লাহ আল্লাহাদিসে ব্যাখ্যা করতে গিয়ে হোসেন কালাম বলেছেন করেছেন আর হা এই হিসেবে ঘোষণা করেছেন কোরআন লিখে দিয়েছিলেন কিতাবে তার আল্লাহ সুফান ভালো বান্দা কারা যারা আল্লাহ সুফান প্রতি ইমান একমাত্র ইলা হিসাবে মেনে নেয় কেবল আল্লাহ সুফানাকে কেবলমাত্র আইন আর বিধান হিসেবে গ্রহণ করে আল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী উপরে এবং তিনি জানিয়ে এসেছেন তার উপরে এরাই হল পৃথিবীর উত্তরাধিকার পৃথিবী মিরাজ সুতরাং এ পৃথিবীর উত্তরাধিকার হিসেবে নিজেকে আবিষ্কার করার জন্য আল্লাহ এবং তার হাবিবকে হৃদয়ের আত্মীয় হিসেবে মেহমান হিসেবে আপন হিসেবে আবিষ্কার করতে হবে শুধু যাই না বন্ধু মোহাম্মদ সাল্লাহ তালা আলী হুসাল্লাম তাকে আনুগত্য করতে হবে নিজে অঙ্কুশ ভাবে আযা তার করতে আদেশ করেছেন ভাষায় যারা ইমান এনেছো রসুল অনুসরণ করো আনুগত্য করো নিরঙ্কুশ্নহীন ভাবে আল্লাহর এবং তার দিলেন। যারা আনুগত্য করবে না প্রশ্নহীন তার অনুসরণ আর অনুকরণ করবে না তাদের অবস্থা কি রবুল আলমিন বলছেন যারা দিনে উল্টু করে নিক্ষেপ করা হবে তারা আফসুস করে বলবে হায় আফসুস যদি আল্লাহ আনুগত্য করতাম যদি আনুগত্য করতাম তার রসুল তার প্রেরিত পুরুষ মোহাম্মদ বিন আবদুল্লাহ عليه افضل الصلاه واسكت تسমি সুতরাং বন্ধু জাহান্নামে উপর হয়ে নিকিপ্ত হয়ে আফসোস করার আগে এই পৃথিবীতেই আসুন আমরা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত অনুগতকারী যotarto অনুসরকারী উম্মত আদা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম আলা মুহাম্মাদ সঃ সো সো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 जानून थ जा महान आल्लाशे मैरेज और डिवर्सिंग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 जेंट डर जाके नायक देख अर्धांगिनी नातित्तांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है